السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد أن أبي عمر وقيل أبي عمره سفيان بن عبد الله الثقافي رضي الله عنه قال পিষ্টি বাংলার সম্মানিত সুদী ও দর্শক বিন্দু আপনাদের প্রিয় অনুষ্ঠান হাদিসের এই দার্সে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি আজকে যে হাদিসটি আমরা পাঠ করেছি হাদিসটি আমাদের নির্বাচিত গ্রন্থের একুশতম হাদিস এবং এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আল ইসতেকামাতু মিন আল ইমান সত্যের উপরে ইমানের উপরে প্রতিসু প্রতিষ্ঠিত থাকা এটারই নাম ইমানের দাবি ইসতেকামাহ ও ইমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আপনার আকিদা আপনার বিশ্বাস আপনার বক্তব্য এক জায়গায় আর বাস্তবতা আরেক জায়গায় যদি আপনি সত্যিকার অর্থে তহিল বিশ্বাসী হন সত্যিকার অর্থে পড়ুন ইমানদার বলে দাবি করেন তখনই আপনাকে এত বা আনুগত্য করতে হবে ইমান আমল এবং কথার নাম আপনি কথা বলবেন আপনি বক্তব্য দেবেন কিন্তু আপনার ভিতরে আমল থাকবে না তখন আপনি ইস্তেকামাত বা ইমানের উপরে অটল থাকতে পাববেন না এজন্যই অত হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসটিতে আমরা দেখতে পাচ্ছি যে সাহাবি সুফিয়া নিবনা আবদুল্লাহ আসাফি রজ্লাহুহ তিনি বলেন বলেন্লাহ হে আল্লাহর সাল্লিউসাল্লাম ইসলাম আপনি আমাকে ইসলামের এমন একটি কথা বলুন এমন একটি উপদেশ দিন যে উপদেশ আমার জন্য যথেষ্ট আপনাকে ছাড়া আর কাউকে এই বিষয়ে জিজ্ঞাসা করার প্রয়োজনীয়তা আমি বোধ করি না তখন দাসলসাল্লাহ আলিয়াম বললেন তুমি বলো আমি আল্লাহর প্রতি ইমান এনেছি অথপর তুমি এর উপরে প্রতিষ্ঠিত থাকো শুধুও দর্শক বৃন্দ এ হাদিস থেকে আমরা যে যেটা জানতে পাচ্ছি যে সাহাবে করম রিজওয়ানিম আজমাইন তাদের জ্ঞান শিক্ষার যে আগ্রহ এবং সত্য জানার যে অদম্য ইচ্ছা ফুটে উঠছে আর এটাও ফুটে উঠছে যে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে আল্লাহ সোহান হুম দিয়েছিলেন যাওয়া মে অল এই দুটি দিক আমরা জানতে পারলাম একটা হলো সাহাবাদের সত্য জানার আগ্রহ আরেকটা জানতে পারলাম যে রসুল সাল্লাহ আলসাল্লামের বক্তব্য অত্যন্ত সারসংক্ষেপ এবং তাৎপর্যবহ যদিও আমরা দেখতে পাই কম উক্ত হাদিসে দেখতে পাচ্ছি যে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসল আল্লাহ আমি ইসলামের এমন একটি কথা আপনার কাছ থেকে জানতে চাই যে আর কাউকে যেন এ জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন না হয় আমি করব না তার অর্থ হলো যে আপনার বক্তব্যই চূড়ান্ত হবে আপনার বক্তব্যটার উপরে আমি স্টিল থাকবো আমি কায়েম থাকবো দায়েম থাকবো বলুন রসসল্লাহ ওয়ালি ইসলাম তাকে দুটি কথা বললেন বললেন কোল তুমি বলো আহমন্তুবিল্লা আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আর দ্বিতীয়টা হলো সব অতবর্তমী তুমি ইস্তেকামত করো ইমানের উপরে কায়েম থাক শুধুও দর্শক বৃন্দ ইমান কী জিনিস আমরা জানি ইমান হচ্ছে তিনটি জিনিসের সমন্বিত রূপের নাম একটা হচ্ছে আপনার অন্তরে বিশ্বাস দ্বিতীয়টি হচ্ছে আপনার জবান দ্বারা স্বীকৃতি তৃতীয়টি হচ্ছে আমল বিল জওয়ার এহলসন্নুল জমা হকপন্দীদের নিকট এই ত্রিবিধ গুণের সমন্বিত নাম হচ্ছে ইমান ইয়াজিদ বি ওয়ান কসুবিল্মসুইয়া যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি পায় আবাদত করলে ক্রমশ বাড়ে আর যারা নাফরমানি করে অবাধ্যতা করে পাপাচারে লিপ্ত হয় গুণাহ করে তাদের ইমান কমে যায় এখানেই প্রথম রসুল সাল্লাহ উপদিচ্ছেন কল আহমন্তুল্লাহ ইমান আনা হয়তো বা সহজ হতে পারে কেউ অথবা আবেগপ্রবণ হয়ে ইসলাম গ্রহণ করতেও পারেন কিন্তু ইসলামের উপরে কায়েম থাকা তার জন্য বড়ই কঠিন এজন্য ইসতেকামাত বা ইসলামের উপরে কায়েম থাকা সেটা আপনার এতাহাত বা আনুগত্যের উপরে নির্ভরশীল আপনার বাস্তব জীবন আপনার ব্যক্তি জীবন ব্যক্তি জীবন সামগ্রিক জীবন আপনি কি আনুগত্যের উপরে পরিচালনা করেছেন তার উপরে নির্ভর করবে এজন্য সোহরা ফসলাতের ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ সুমস্তাক অতবর এর উপরে তারা ইস্তেকামত করে এর উপরে তারা প্রতিষ্ঠিত থাকে প্রতিষ্ঠিত কিসের মাধ্যমে জবান তারা ডিক্লেয়ার করেছে ইমান এনেছে এই প্রতিষ্ঠিততা হচ্ছে আনুগত্যের মাধ্যমে অর্থাৎ যখন আমি বলবো মুসলিম যখন আমি বলবো মৌমিন তখন আমার কাজ হয়ে যাবে আল্লাহ সুভায়ন হু ও এবং তার রসুল সল্লাহ আলাইসাল্লাম যেভাবে আমাদেরকে যে কাজটি করতে বলেছেন সেভাবে কাজটি সম্পাদন করা যদি আমরা করি তাহলে বুঝতে পারব যে আমরা বলছি আমাদের রব আল্লাহ এবং এর ভরে কায়েম আছে আর যদি আমাদের মেথুরে দেখা যায় জমান দ্বারা বললাম কিন্তু বাস্তবতা এর উল্টু আমরা বলছি আমান তো বিল্লা কিন্তু বাস্তবে এর উল্টা কাজ করছি ইমানের বিপরীত কাজ করছি তখন সেটা ইস্তেকামত হয়নি কাজেই আল্লাহ বলছি ইন্দিন কল রব্বল্লাহ নিঃসন্দেহে যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাক অতঃপর তারা এই বক্তব্যর উপরে আনুগত্যের মাধ্যমে স্টিল থাকে কায়েম থাকে ইস্তেকামত থাকে প্রতিষ্ঠিত থাকে তা তেন আলে হিমুল মালায়ে তাদের প্রতি ফেরেশ তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হন এবং বলেন ফেরেশ তারা অভয় বানি দেন বলেন আল্লাহ তাহা ওলা তাহা যেন তোমরা ভয় পেয়েও না উৎকণ্ঠাগ্রস্ত হয়েও না চিন্তিত হয়ে তোমরা ওই জন্নাথের খুশখবরি গ্রহণ করো সুসংবাদ নাও যে জন্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছে যে জান্নাত এর ওয়াদা তোমাদেরকে করা হয়েছে সে জন্নাত তোমাদেরকে দেওয়া হবে আল্লাহ সুহান অন্যত্র বলেছেন সুরআকাফের তেরো নম্বর আয়াতে বলছেন যারা বলে আমাদের আল্লাহ। অতঃপর এর উপরে ইসতেকামত করে কায়েম থাকে তাদের জন্য আল্লাহ বলছেন ফালা খাউফোনা আলহিম ওলা জান তাদের কোনো খাউফ ভয় নেই হজুন চিন্তা নাই তাদের কোনো ভয়ভীতি নেই অর্থাৎ তারা নিঃসংকুচে নির্দ্বিদায় আল্লাহর সান্নিধ্য পাবে এবং আল্লাহর রবুল আলমী যে জান্নাতের ওয়াদা করেছেন সে জান্নাত পেয়ে ধন্য হবে প্রশ্ন হচ্ছে যে ইস্তেকামতটা কঠিন সেজন্যই ইমানের পর ইসতেকামতের উপদেশ দিয়েছেন একথার মাধ্যমে রসুল সাল্লাহ আলীউসাল্লাম সহজেই সাহাবেকে বুঝিয়ে দিয়েছেন যে এই এইগুলি ইমানের দাবি এর উপরে তুমি কায়েম থাকো এতেই তোমার কল্যাণ নিহিত কথা দুটি বলো ইমানেসি আর এর উপরে ইসতেকামক ইমান আর ইসতেকামত এই দুটি কথার ভিতরে রসুলসল্লাহ আলীসাল্লাম পুরো ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছেন পুরো শরীয়টাকে ঢুকিয়ে দিয়েছেন পুরো দিনটাকে ঢুকিয়ে দিয়েছেন পুরো কল্যাণটাকে ঢুকিয়ে দিয়েছেন পুরো হক সত্য ঢুকিয়ে দিয়েছেন মুক্তির নিশ্চিত পথ পুরোটাই এর মধ্যে রসুল সাল আলী ইসলাম ব্যক্ত করেছেন একক্ষণে প্রশ্ন আসতে পারে যে আমরা তো মানুষ আর মানুষ বলেই তো আমাদের শূন্যতা আমাদের অভাব আমরা মুখাপেক্ষী আমরা স্বয়ং সম্পূর্ণ নই আমরা সুলোয়ানা হয়তো ইমানের উপরে কায়েম থাকতে নাও পারি এজন্যই তো আল্লাহরবুল্লাহ আলমিন বলেছেন সোরা ফসিলাতে ছয় নম্বর আয়াতে তোমরা আল্লাহর জন্য কায়েম থাকো এবং তার কাছে ক্ষমা চাও তোমাদের ইস্তেকামত তোমাদের সুপ্রতিষ্ঠিততা তোমাদের ন্যায় নীতির উপরে প্রবল থাকা এটা তোমাদের জন্য আল্লাহর তৌফিকের প্রয়োজন তাই তোমরা আল্লাহর কাছে তৌফিক কামনা কর। আল্লাহর জন্য তোমরা প্রতিষ্ঠিত থাকার চেষ্টা কর আর তোমরা তার কাছে ক্ষমা চাও রোহ তার কাছে ক্ষমা ভিক্ষা করো কেন যে তোমাদের অজান্তে অসতর্ক থায় অসাবধানও থায় যদি তোমাদের ভিতরে কোনো প্রকার ঘাটতি শূন্যতা এসে যায় সেজন্য মহান আল্লাহর দরবারে কায়মনুবাক্যে তবা ও ইস্তেফারের মধ্য দিয়ে এই শূন্যতাকে পূরণ করে নিতে হবে শুধু দর্শকবৃন্দ মানুষ হিসাবে এই মানুষের দুর্বলতা থাকতেই পারে আর মানুষ হিসাবে তার প্রভুর কাছে সব সময় নত থাকা তার নৈতিকতার অন্যতম দাবি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসসালাম নিষ্পাপ অথচ তিনি তার মাবুদের কাছে বিনয়াবনত ভাবে নিজেকে পেশ করতে গিয়ে সময় তওবাহ ও ইস্তফা করতেন অথব আমরা আমাদের ব্যক্তিত্বকে রক্ষা করতে গেলে এবং আমাদের জীবন চলার পথে অযাচিত ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত থাকতে গেলে আমাদের আমাদেরকে অবশ্যই তওবা ও ইস্তফার বেশি করে করতে হবে দর্শক দর্শকবৃন্দ এখানে দুটি বক্তব্য না বললেই নয় তার মধ্যে একটি হচ্ছে ইস্তেকা মতুল কাল একজন মানুষের আত্মা হৃদপিণ্ড এটা অবশ্যই আল্লাহর একটি নেহামত আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন কলবের মালিক রসুল সাল্লুস্লাম বলেছেন যে আল্লাহ রবুল্লাহ আলমিন দুই অঙ্গুলির মাঝখানে মানুষের হৃপেন্ডনিয়াখেন ইউকাল্লিবু একই ফেয়াসা তিনি যেমন খুশি তেমন করে পরিবর্তন করে থাকেন কাজী তারই কাছে দোয়া চাইতে হবে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউসাল্লাম বলতেন ইয়া মুকাল্লিবাল কলুব ওহে আত্মাশমুহের রূপান্তরকারী সাব্বিক কালবি আলা দিন আমার কাল্বকে আমার পিণ্ডকে আমার আত্মাকে তুমি তোমার দিনের উপরে কায়েম রাখো স্টিল রাখো প্রতিষ্ঠিত রাখো এটা চাইতেন আর সেই জন্যই রসুল সাল আলী ইসলাম অপর হাদিসে বলছেন মনে রেখো যে এই শরীরের ভিতরে একটি গুস্তপিণ্ড আছে ইজা আলোহাদ সালোহাল জাসাদু খুল্লু যদি ওটা ঠিক থাকে তাহলে পুরো দেহটাই ঠিক থাকে তারপর ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠানে ধন্যবাদ জানা দিবি আপনারা দেখছেন পিটিভি বাংলা ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবেটল রিব্লুশন এলিমিনেট মিসকশন গেট বাংলায় চলছে এক জোয়ার প্রচন্ড ঝরে লণ্ড কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয় পাঁচ সে পথকে মুসলিন করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবল মাত্র টিভি বাংলায় জানুন কেন বাংলায়। সম্মানিত শুও দর্শক বৃন্দ বিরতির পর পুনরায় আপনাদেরকে আপনাদের প্রিয় অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বলছিলাম যে রসুল্লাহ আলিউসাল্লাম চমৎকার ভাবে এই দুটি কথার ভিতরে বলে দিলেন যে তোমাকে ইমান আনতে হবে আর ইমানের দাবির উপরে কায়েম থাকতে হবে তার অর্থ হলো তুমি যেমন মৌখিকভাবে অন্তরে সব দিক থেকে ইমানদার বলে দাবি করবে তোমার কর্মটিও ইমানের দাবির আলোকেই হতে হয় একক্ষণে প্রশ্ন আসতে পারে যে আমরা তো মানুষ আর মানুষ বলেই তো আমাদের শূন্যতা আমাদের অভাব আমরা মুখাপেক্ষী আমরা স্বয়ং সম্পূর্ণ নই আমরা শুলোয়ানা হয়তো ইমানের উপরে কায়েম থাকতে নাও পারি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 তার কাছে ক্ষমা ভিক্ষা করো কেন যে তোমাদের অজান্তে অসতর্ক থায় অসাবধান থায় কখনও যদি তোমাদের ভিতরে কোনো প্রকার ঘাটতি শূন্যতা এসে যায় সেজন্য মহান আল্লাহর দরবারে কায়মনুবাক্যে তা ও ইস্তেফারের মধ্য দিয়ে এই শূন্যতাকে পূরণ করে নিতে হবে শুধুও দর্শকবৃন্দ মানুষ হিসাবে এই মানুষের দুর্বলতা থাকতেই পারে আর মানুষ হিসাবে তার প্রভুর কাছে সবসময় নত থাকা তার নৈতিকতার অন্যতম দাবি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম নিষ্পাব অথচ তিনি তার মাবুদের কাছে বিনয়াবনতভাবে নিজেকে পেশ করতে গিয়ে সব সবসময় তবাহ ও ইস্তফার করতেন অথব আমরা আমাদের ব্যক্তিত্বকে রক্ষা করতে গেলে এবং আমাদের জীবন চলার পথে অযাচিত ত্রুটি বিচ্ছুতি থেকে মুক্ত থাকতে গেলে আমাদেরকে অবশ্যই তৌবাহ ও ইস্তফার বেশি করে করতে হবে সুত্রীয় দর্শকবৃন্দ এখানে দুটি বক্তব্য না বললেই নয় তার মধ্যে একটি হচ্ছে ইস্তেকা মতুল কাল্ব একজন মানুষের আত্মা হৃৎপিণ্ড এটা অবশ্যই আল্লাহর একটি নেহামত এবং আল্লাহরবুল্লা আয়ালমিন কাল্বের মালিক রসুলসল্লাহসাল্লাম বলেছেন যে আল্লাহ রবুল্লা আলমিন দুই অঙ্গুলির মাঝখানে মানুষের হৃৎপিণ্ড নিয়ে রাখেন ইউকালিবুহ একই ফেয়াসা তিনি যেমন খুশি তেমন করে পরিবর্তন করে থাকেন কাজী তারই কাছে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 গুস্তপিণ্ড আছে ইজা সালোহাদ সালোহাল জাসাদু খুল্লু যদি ওটা ঠিক থাকে তাহলে পুরো দেহটাই ঠিক থাকে ও ইজা ফ্যাসাদাত যদি সেটার মধ্যে বিব্রাট দেখা দেয় বিপর্যয় দেখা দেয় তাহলে পুরো দেহটাই ধ্বংস হয়ে যায় বিপর্যস্ত হয়ে পড়ে শুধু দর্শক বিন্দু সেটা কি কী আল ওহিয়াল কাল রসল সাল্লা বলছেন অবহিত হো সেটা হল কাল এই আপনাকে সদা সচেষ্ট থাকতে হবে যেন আপনার ভিতরে কোন প্রকার মুনাফাকি না ঢোকে কোনো প্রকার কপটতা যেন আপনার ভিতরে না ঢুকে এবং আপনার কল্প যেন যাবতীয় গদার্য হতে পবিত্র থাকে আত্মাকে ইমান দ্বারা পরিপূর্ণ রাখতে হবে কুফুরি যেন কখনো আপনার ভিতরে না আসে আপনার ভিতরে জন্য কখনো সে এই কলঙ্ক যেন আপনার হৃদয়কে গ্রাস না করতে পারে এই হৃদয়টা পবিত্র রাখতে হবে আর রাখতে পারলি। আপনি নাজাত পাবেন এজন্যই যাদের আত্মা নিরাপদ থাকবে এবং যারা তাদের আত্মাকে অঙ্কিলতা হতে মুক্ত রাখতে পারবে কুফুরি হতে মোনাফেকে হতে ফাঁসিকি হতে এবং সিরিক এর পাথক থেকে বাঁচাতে পারবে তাদেরকে বলা হবে কালবে সলিম বা সুস্থ আত্মার অধিকারী ইম আতাল্লাহ বে কালবিন সালিম তারাই সেদিন স্বাগত পাবে জান্নাতেন যে লোকটি স্যালামত বা নিরাপদ আত্মা নিয়ে প্রবেশ করবে এই আপনার আত্মার শত্রু চতুর্দিকে আছে আপনাকে ডাইভার্ট করার জন্য সব সবসময় চাকচিক্য তুলে ধরে আপনার চুপকে ধা দিয়ে দিচ্ছে ঝলসিয়ে দিচ্ছে আপনি প্রতারণার শিকার হচ্ছেন প্রবঞ্চনার শিকার হচ্ছেন সাবধান মনে রাখতে হবে আত্মার পচন সবিশেষ আর আত্মা সুস্থ আপনি মুক্ত অথব আত্মাকে সুস্থ রাখুন যাবতীয় কুফুরি হতে যাবতীয় নেফাকি হতে যাবতীয় শরীর ও বেদাহাত ও গর্ভিত কাছ থেকে আত্মার পবিত্রতা আল্লাহ রবুল্লাহ আদের কাছে বড়ই সফলতা এই জন্য বলছেন কাদ আফ্লাহমন্ত্যা ওই ব্যক্তি সফল গম হলো যে আত্মাকে পরিশুদ্ধ করলো আল্লাহ অন্যত্র বলেছেন যে ওই ব্যক্তি নাজাদ পেলো মন জাক্কাহা যে তার আত্মাকে পবিত্র করতে পারল ও কাদ মন দসা পক্ষান্তরে সেই ক্ষতিগ্রস্ত হলো যে তার আত্তাকে পঙ্কিলতা দ্বারা ঢেকে দিল অর্থ হচ্ছে কোনো কিছুকে ঢেকে দেওয়া ডুবিয়ে দেওয়া যে তার পাপ দ্বারা পঙ্কিলতা দ্বারা না নাফরমানের দ্বারা মাসিয়ত দ্বারা অবৈধতা দ্বারা সে তার আত্মাকে ঢেকে ফেললো সেই লোকটাই বড়ো ক্ষতিগ্রস্ত হলো আমরা জানি শুধুও দর্শকবিন্দু আমাদের নবী মোহাম্মদ সাল আলিয়াম তিনি এসেছিলেন মানুষকে পবিত্র করতে সুতরাং আত্মার সালামত বড়ই মুক্তি আর আত্মা যদি আপনার কলুষিত হয়ে যায় তাহলে কিন্তু আপনি মুক্ত থাকতে পারবেন না শুধুও দর্শক দ্বিতীয় যে পর্বে আমি আপনাদের সকলকে অনুরোধ জানাবো বিষয়টি খেয়াল জন্য সেটা হচ্ছে আপনার জাবান জবান এমন একটা জিনিস এটাই মানুষের বেশিরভাগ জাহান নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে মানুষ জাহান নামে যাবে তার জবানের কারণে মানুষ জাহার নামে যাবে তার সেই সম্ভ্রম বিক্রির কারণে মানুষ যদি জামানকে নিয়ন্ত্রণ করতে পারে তাহলে অনেক বিপদ থেকে মুক্ত থাকবে এই জগৎ সংসারে আমরা দেখতে পাচ্ছি যে ভত্র মানুষেরা কথাকে নিয়ন্ত্রণ করে চলেন আর বাঁচাল যারা কথার জাদু ও তেলস মাতিতে মানুষকে বিভ্রান্ত করে ফেলেন ধুকাবাস পথারক তারাই এজন্য এই পবিত্র জামান এটাকে নিয়ন্ত্রণ করতে হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ما يلفظ من قول الا لديه رقيب عتيد মানুষ যখন থেকে যা কিছু বেরিয় আসে তাই সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়ে છે من كان يؤمن بالله واليوم الاخر فليقل خيرا او ليصمت যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে এবং আখিরাতে বিশ্বাসী আছে সে জন্য মোহারির অপর হাদিসে আসছে মানসাকা সালিমা ওমান সালিমা না যা যে চুপ থাকলো সে সালামত থাকলো নিরাপদ থাকল ওমান সালিমা না যা আর যে নিরাপদ থাকলো সে মুক্তি পেয়ে গেল এতে বোঝা যাচ্ছে যে তার জবানকে যে কন্ট্রোল করতে পারবে না এই জবান তাকে নির্গাত ধ্বংসের দিকে ধাবিত করবে এ ব্যাপারে আমরা দেখতে পারি রসুল সাল আলিয়াল্লাম বলেছেন অপরে হাদিসে লাইস তাকিমু ইমান ও আবদিন حتى yastaqima qalbu ajun manusher iman steel thakbe na suprotishtho thakbe jetokono tar atta suprotishtho thakbe ortat atta nirapot iman nirapot ola yastaqimu qalbu htta yastaqima lisana je ajun manusher qalb totokono porjonto satyer upore obichol thakte parben na অত্যন্ত প্রয়োজন আজকে আমরা দেখতে পাচ্ছি যে মুখের কারণে আমরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি গাল মন্দ দিচ্ছি অশ্লীলতা অস্রাব্য বক্তব্য আমাদের জবান দিয়ে বেরিয়ে আসতেছে অথচ রসুল সাল্লাহ বলছেন যে গালি দেওয়া এটা হচ্ছে ফাঁসে কি কাজ আর এই অবান্তর বক্তব্য একজন মানুষের মুখ দিয়ে বেরিয়ে আসতেছে সেজন্য জবানকে নিয়ন্ত্রণ করা এখান্তই প্রয়োজন শুধুও দর্শক বিন্দু রসল সাল আলহিউসাল্লাম উৎসাহিত করেছেন বলেছেন যে ব্যক্তি তার জবানকে এবং দুই রানের মাছ খানকে নিয়ন্ত্রণ করতে পারল এটাকে কন্ট্রোল করতে পারলো আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এতে বোঝা যায় মানুষ জবানের কারণেই জাহান নামে যায় মানুষ তার সেই যৌন চাহিদা অবৈধ পথে চরিতার্থ করার হীন লিপসায় যখন লিপ্ত হয় তখন মানুষ জাহার্নামে পৌঁছে যায় অতএব আমাদেরকে সব সময় আমাদের কালকে আমাদের পিণ্ডকে আত্মাকে পবিত্র রাখতে হবে সাথে সাথে জবানকেও নিয়ন্ত্রণ রাখতে হবে তবে আমরা নিরাপদ হব আমরা আগেই বলেছি যে এ হাদিস আমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছে যে আপনি শুধুমাত্র ইমানদার বলে দাবি করবেন আর বাস্তব জীবনে ইমানের কোনো প্রতিফলন ঘটবে না আপনি শুধু মুসলিম বলে দাবি করবেন এবং আপনার কার্যকারিতায় ইসলামের গন্ধ পাওয়া যাবে না আপনারা যা পাবেন না রসুলসলাল্লাহ আর ইসলাম সাহাবিকে বলছেন যে ইস্তেকামত থাকতে হবে সেটা আনুগত্যের মধ্য দিয়ে সম্ভব আনুগত্য না থাকলে ইস্তেকামত থাকে না শুধুও দর্শকবৃন্দ তাই আজকের এই হাদিস থেকে আমরা যা জানতে পারলাম যে দৃঢ়তা আপনাকে সাহায্য করবে সত্যপথে অবিচল থাকতে এবং জান্নাত লাভের আগ্রহ আপনার ভিতরে থাকতে হবে সাথে সাথে তহিদ ও এখলাস আপনার ভিতরে থাকতে হবে এবং সাহাবিদের দিন শিকার যে আগ্রহ সেটাও আমরা জানতে পারলাম তাই আসুন আমরা যেমন ইমানদার দাবি করছি তেমনই আমাদের কর্মজীবনে ইমানের দাবি অনুযায়ী চলে আমরা সত্যিকার মুসলিম হই তবেই আমরা জান্নাতের সুসংবাদ পেয়ে ধন্য হব আল্লা সুবাহান হুম ও তা আলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ও আখরুদান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামাইলাইকুম বরহম লি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 ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়া টিভির সাথে থাকুন আপনার জাকাতো দানের অর্থ পাঠাতে পারেন শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসি খৌর এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি টিভি মানবতার সমাধান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 दाई दाई पुर्ण पुर्ण पुर्ण पुर्ण पुर्ण। जा मानवतार अत्याचार की जानते हम देखलमे अधिकार आदेश प्रति बुधवार रत साढ़े आठटाएंगे और आठटाय भारत पीस टी बांगल्